বিসমিল্লাহ রাহম্যান রহিম পরম করুন আময় ওয়াশিম গয়ালু আল্লাহ মিশুরু রকম রিম আলহামদুলিল্লা রীনসালাম সঈদুল بعد فقد قال আজমাইন আবাদ ফত কার্মা মহানাল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর আলমিন ওয়াহিনাজল করেছেন এবং ওয়াহির দ্বারা অসংখ্য মানুষকে আল্লাহ ফাকর্ব আলমিন নতুন ভাবে ইমানই প্রাণ দান করেছেন আল্লাহ নৌরানি মানুষ মৃত ছিল ইমানের দিক থেকে তাহলে কুফরীর জীবন সিরকের জীবন ইমানবিহীন জীবন হচ্ছে মৃত জীবন আল্লাহ ফখরবুল আলমিন এই মৃতদেরকে প্রাণদান করেছেন হায়াত দান করেছেন ইমানী হায়াত সুন্দর হায়াত সুখময় জীবন দান করেছেন ইমানের মাধ্যমে যে ইমান এসেছে ওহির মাধ্যমে সালাতের উপর যার কথা কাজগুলি ওহি ছাড়া হয়তো না সুতরাং কোরআনিকিমা ওয়াহি আর রাসুরামের হাদিস যা তিনি বলেছেন যা তিনি করেছেন অথবা সাহাবিরা করেছেন তিনি চুপ থেকেছেন স্বীকৃতি দান করেছেন সবগুলি ওহি তোরান ও হাদিস দুটোই হচ্ছে ওহি আর এই দুটোই হচ্ছে দীন ইসলামের উৎস দিন ইসলামের হুকুম হকাম আকিদা এবাদত হালাল হারাম জায়জ নাজাইজ করণীয় বর্জনের সব কিছুই এই দুটো উৎস থেকে নিতে হবে পুরানি করিমের কোনো আয়াত থেকে অথবা রসলাস্লামের হাদিস থেকে তাই স্পষ্ট রয়েছে নাসেসারি অথবা অস্পষ্ট রয়েছে ইশার আতন্নাস রয়েছে দালাল আতন্যাস রয়েছে অস্পষ্ট রয়েছে যা ইস্তেমবাদ করার জন্য আল্লাহ পাক বহু আলামা পয়দা করেছেন কিন্তু তাদের কথা যদি কোরআনের বা হাদিসের দলিল ভিত্তিক না হয়তো সেটা দলিল না ইস্তেমবাদ যদি হয় কোন আয়াত থেকে অথবা হাদিস থেকে তাহলে সেটা হচ্ছে শরীয়ত সেটা হচ্ছে বহি আমাদের ধারাবাহিক আলোচনা জুমাবারে এসা পরে ইসলামী সেন্টার দমে চলে আসছিল মারামের হাদিসের ব্যাখ্যা সারহা সম্পর্কে আমরা শুরু থেকে শুরু করে কিতাবল পর্যন্ত পৌঁছেছি জানাজার অধিকাংশ হাদিসগুলি শেষ হয়ে গেছে জানাজা সম্পর্কীয় হাদিস মানুষের মতের পূর্ব মুহূর্ত থেকে শুরু করে কাফন দাফন শেষ করে সম্পর্কিত যতগুলি মাসাইল হতে পারে দাফনের আগে পরে ইত্যাদি সবগুলি সম্পর্কে যে হাদিসগুলি আল্লাহ হাজার রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন মারামে সেগুলি ভাষ্য বা ব্যাখ্যা আমরা পেশ করছি আজকে হাদিস রয়েছে চারশো সত্তর নম্বর আরবি কিতাবে আবদুল্লাহ বিন ওমার ওমারের ছেলে আবদুল্লাহ আর প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ যে ওমর খাত আমির মামিনের ছেলে তার ছেলে সালেম প্রখ্যাত আলেম তাবে প্রখ্যাত তি نبی کریم دیکھی صلی اللہ تینی نبی کریم صلی اللہ علیہ رضی اللہ اجمائن জানাজার ক্ষেত্রে জানাজা নিয়ে কবরস্থানে যাওয়ার সময় চলতে কি অবস্থা দেখেছেন আমামাল জানাজা। তারা চলতেন হেঁটে যেতেন আমামাল জানাজা জানাজারও আগে জানাজার আগে আগে হেঁটে যেতেন জানাজার খাট যাচ্ছে খাট যারা নিয়ে যাচ্ছে তাদের আগে আগে রাসোরাম কে হেঁটে যেতে দেখেছেন তোমরা আঁকড়ে ধরো আমার সন্ন্যত আদর্শ কে আমার তরিকা কে আর আমার পরে হৃদায়ত প্রাপ্ত যে খোলা দিন হবেন চার জনের দিকে ইঙ্গিত করা হয়েছে আবুবাক ওমর ওসমান আলী খেলাফাতে রাশেদা ত্রিশ বছরের এই সময় কালটার দিকে ইঙ্গিত করা হয়েছে তাদের আদর্শকে আঁকড়ে ধরো তো নবিসামের পরে আউ বাকর ওমার তারা নতুন কিছু নিয়ে আসেননি যার ফলে বলা হয়েছে তাদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো এবং তাদের তালিকাকে সন্ন্যত বলা হয়েছে সন্ন্যতুল খোলাফা আহ বলা হয় না বেদাতুল খোলাফা এর থেকে বোঝা যায় যে তারা কোন নতুন কাজ করেননি নবীর থেকে আগে বেড়ে তারা কোন বিদাত করেননি ভাগ নাই বিদাত মন্দ বেদাতের কোন ভাগ নেই যদি ভালো হয় যার অনুমোদন ইসলাম থেকে আছে খোলা ফেরা করেছেন সেটি শুননাত সেটি বিদাত নাই ওহম এম শুন আমল জানা তারা পায়ে হেঁটে যেতেন জানা জানাজ রাহুল খামসা হাদিসটি পাঁচজন বলগুল মারামের ভূমিকাতে বলেছেন আমি আমি বয়ান করব না ভূমিকাতে বলে দিচ্ছি খামসা বলে তোমরা বুঝা নিও যে পাঁচজন এমাম মানে আমি কি বুঝাতে চেয়েছি পাঁচজন বলে কি বুঝাতে চেয়েছেন তিনি কারো জানা আছে পাঁচজন এমাম যদি বলেন তাহলে বখারি মুসলিম বাদে পাঁচজন মোসনাদা আহমদ লাগাইতে হবে মোসনায়সলিমের আগে তো যে আগে এসেছেন তাদের নামটা আগে উল্লেখ করাটা হচ্ছে আদব। আপনারা কোন রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে অনেকে লিখালেখি করছেন হয়তো এমনি লিখছেন অথবা আপনারা ইন্টারনেটে ফেসবুকে লিখছেন কিছুতে লিখছেন অনেকে দেখি হাদিস আছে আহ বখারিতে বলছে তিরমিজিতে হাদিস টা আছে এটা আপনার ভুল আছে তিরমিজি তো আছে হাদিস কিন্তু বুখারি আছে অথবা মুসলিম আছে আর হওয়ালা দিচ্ছেন আপনি তিরমিজি তো হাদিসের মানটাকে আপনি তারপরে এমাম বুখারি রহমায় যে হকটা আদায় করা উচিত ছিল তার কিতাব আছে সেটা উল্লেখ করলেন না আপনি ওই রকমই আহমদ রহমতুল্লাহ যেহেতু আমরা এরকম বলবো না যে আবু দাউদনা সাঈ তিরমিজি আর ইমাম আহমদ এরকম আর উল্টা শেষ খানের নাম এটা নাই যেমন আপনি বলতে গিয়ে আমার পাঁচ ভাই আর আমার বাপ তো বাপের নামটা যদি পরে বলেন এইরিক আপনি হ্যাঁ আমার পাঁচ ভাই যাব আর আমার যাবো যাবে আমার বাপ ও যাবেন না বাপের সাথে আরে আগে বাপের নামটা লেন তারপরে বলেন আমার পাঁচ ভাই যাব। রাহুল খামসা এমাম আহমদ আবু দাউদ নাসাই তিরমেজি ইবিনাজাই পাঁচজন এমাম তাদের কিতাব গুলির সংকল্প দৃষ্টি হেব্বান এমাম ইবনে হেব্বান হাদিসটিকে সহি চোখ বন্ধ করে ইবনে খোজেমা সহি সুতরাং সহিবান সহি বলেছেন সুতরাং সহি এটা তকলিদ হইল যেমন মজহার তকলিদ করা সঠিক বিষয় নাই অন্ধভাবে হ্যাঁ ইমাম বোখারির মতো যেটি মহাদ্দেশ হন এম আহমদের মতো যারা মধ্যমপন্থী যারা দিলে হাদিসের শহীদ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে তাহলে অনেকটাই বলা যেতে পারে যে তাদের সাথে এই ক্ষেত্রে হক রয়েছে তারপরেও ভালো যারা গবেষক হাদিস আপত্তি করেছেন আল্লাহ মানে তাতে রোগ বের করেছেন মানে রোগ অসুস্থ ব্যক্তিকে আরবি একটা শুদ্ধ আরবিতে আলিল বলা হয় মারিদ সহজ আরবি সবাই জানেন হ্যাঁ ইটাও জানেন সাকিম এবার আমি অসুস্থ আছি তাই আল্লাহ আমাকে এমন যে কোন রোগ যেন না থেকে যায় তো মানে হচ্ছে অসুস্থ ব্যক্তি আর ইল্লাথুন মানে রোগ ইতুন মানে রোগ ইমাম নাসাই ও তাইফা এবং আরেক দল মহাদেশ ইমাম নাসাই আর বেশ কিছু মহাদেশ তাইফা দল মানে কয়েকজন তিন থেকে নিয়ে দশ একে তাইফা বলা হয় তো একদল মহাদিস বা হাদিসের গবেষকরা তারা হাদিস থেকে রোগাক্রান্ত বলেছেন মুরসাল হাদিসটিকে বলেছেন হরদোস রয়েছে যদি সমর্থন না পাওয়া যায় তো মুরসাল হচ্ছে জঈফ হাদিস কিন্তু যদি তার সাহেদ থাকে বা মোতাবে থাকে সমর্থক হাদিস সমর্থক হাদিস কে আরবিতে দুটো বলা হয় সাহেদ বর্ণনাকারী সাহা ভিন্ন। কিন্তু বিষয়বস্তাহেদ বলা হয় আর যদি একই বর্ণনা সূত্র আসছে তাহলে তো মোতাবাদ যদি যায় তাহলে সেটা তখন হালকা দুর্বলতা জয়ীফ থেকে তখন ওপরে উঠে আসবে এই জন্য হাদিস কোনটি মুরসাল হলে সব সময় জয়ীফ নয় আর হাদিস মুরসাল হলে সময় দলিল নয় আর এই বিষয়টিকে নেই বেদাত কারণ হাদিসের তুই এটিম তাদের বুজুর গে যদি এতিমনফিল হাদিস হয় হ্যাঁ আল্লাহ বাবুর বলেছেন তারাও তুই এতিম যার ফলে হাদিসের জয়ীফ যদি এতিম নিজেরা হয়তো কি বুঝবে हादीटर सर्वनिम्न अवस्था हासान हादीनिम्न अवस्था हम भाष्यकार हफिजाला এক দল নির্ভরযোগ্য বর্ণনাকারীরা একমত হয়েছেন বর্ণনা করেছেন তারা সুফিয়ান বিন ওয়াইনে মানসুর মহতামের জিয়া বিন ওয়াইল ইত্যাদি ইত্যাদি আর হাওয়াই তারা সকলে হাদিসের বিষয় বস্তু হাদিস থেকে মাসলা ইসলাম কি হলো যে জানাজার সামনে জানাজা যাচ্ছে জানাজার খাট যাচ্ছে তার আগে চলা তারপরে চলতেন না এরকম আছে তো এই মর্মে সেই মাসলা কি সে মশলা হচ্ছে যে জানাজার সামনে চলা জায়জ রয়েছে হয়তো প্রথম দিকে এইরকম ছিল যে নবিশাস নিষেধ করেছেন অথবা উত্তমের খেলাফ হইতে পারে কিন্তু জানাজার আগে দানে বামে পেছনে চলা যায় হাদিস্টিতে এসছে চলার বিষয় তাহলে পায়ে হেঁটে গেলে বাকি থাকে আর একটি বিষয় সওয়ারিতে বাহনে চেপে যাওয়া যদি বাহনে চেপে যান আপনি গাড়িতে চেপে আছেন সাইকেলে হোক মোটর সাইকেলে হোক অথবা কারে হোক বা যে কোনো গাড়িতে হোক আর জানাজার আগে আগে এটা করবেন না তারা মা করে অপছন্দনীয় একটি কিতাব সারহুল এখানা আছে তাতে বলা হয়েছে হাব্যাব্য কৌরুকান হচ্ছে যে যারা তারা যেন হাম্মাল রাহমা জমিয়ান তারা সকলেই এটাকে মুস্তাহ বলেছেন যে যারা কোন চেপে থাকবেন তারা জানাজার পেছনে থাকবেন সামনে থাকবেন রহমতুল্লাহ তিনি সারা লিখেছেন আর তারপরে আপনার খতাবি খালফহা। আমি জানি না যে কোন দিমত করেছেন এই বিষয়ে যে রা যে বাহনে সওয়ার থাকবে চেপে থাকবে পিছনে থাকবে এই বিষয় কেউ করেন সকলে বলছেন যারা সবার চেপে যাবে দাফন করার জন্য দলিল এগুলিতে হচ্ছে ফোকাহের কথা দলিল বলছেন মহিলা বিন শোবা রাজি আল্লাহ থেকে মারফুরে বায়ত রয়েছে তিরিমিজিতে আর রা খালফাল জানাজা যারা বাহনে চেপে থাকবে তারা কোথায় থাকবে জানাজার আগে যাবে না সেটা এমাম নাকি রহমত ইব্রাহিম নাকি এমামাহিম নখ রহমত আল্লুফার ফি তিনি কানু একরা হু না হু তিনি বলছেন যে ওলামা আব্দ আস উস্তা কানু মানে তো তাবেইন এবং আচ্ছা আজকালকার জামানাই ধরেন আপনি জানা জানাজা তো বুঝছেন যে দামামে জানা দাফন করতে যেতে হয় শহরের বাইরে তাই না গাড়িতে চেপে যাচ্ছেন জানাজা যাচ্ছে যেতে যেতে আপনার গাড়ি সারের কাছে আছে জানাজা আছে আপনি তার পিছনে ছিলেন এই সারা খুললো ও জামের মধ্যে জানাজার গাড়ি যেতে পারলো না আপনার আপনার সামনে রাস্তা ক্লিয়ার হয়ে গেল হইতে পারে না পারে না তো সেই ক্ষেত্রে আপনি থেমে থেম যেন না সামনে যাওয়া যাবে না মক্রু সুতরাং থেমে থেকে যাবে অত সিগন্যাল খোলা হ্যাঁ এই জন্য এইরকম বিশেষ ক্ষেত্রগুলিতে কোনো আপত্তি নেই কোন কারাহাত নেই আল্লাহ আলম মহিলারা ওই রকমই কবর জিয়ারত করতে যায় যেমন পুরুষরা যায় আর বিশেষ করে ওই সব কবর জিয়ারত করতে যায় যেগুলোকে কবর বলা বেয়াদ মনে করে মাজার বলতে হবে মহিলাদের সংখ্যা মাজারে পুরুষের চাইতে বেশি থাকে তিনি বলছেন কালাত আনেত্তিবাইল জানাইজ কে বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে আনেত্তিবাইল জানাই জানাজার অনুসরণ করতে অর্থাৎ জানাজে হাজির হইতে জানাজার সল্লাথের জন্য যেতে নামাজ পড়তে জানাজার অধবা দাফন করতে যেতে আমাদেরকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আমাদেরকে নিষেধ করা সাহাবি যদি বলেন কোন সাহাবি পুরুষ অথবা মহিলা যে আমাদেরকে নিষেধ করা হয়েছে তার মানে কে নিষেধ করেছেন রসর উল্লাহ কারণ সাহাবি কে নিষেধ করেন্লা সাল্লাম হ্যাঁ নিতে নিষেধ জানাই কিন্তু আমাদের ওপর শক্ত করে বলা হয়নি এটা নবীর কথা না তার মত আপনার না বুঝনা আমার কথা আপনি ভুল বুঝেছেন আমার কথা তো এটা নয় আপনি কি করে বুঝলেন আমার ভঙ্গিমা তো আমি শক্ত করে নিষেধ করেছি না হালকা করে নিষেধ করেছি নিষেধ করেছি নিষেধ করেছি বুঝা গেছে এবার এত শক্তা যায় গেলে আর সেই হবে নামে যেতে হবে এত শক্ত করে বললে হয়তো উনি ভাবতেন যে একবার খুব শক্ত করে বলা হয়েছে এটা তার ব্যক্তিগত মত এটা অধিকাংশ কোরআন অনুসারী বলছেন এটা তার নিজের বুঝ নিজে সৃষ্টিগত ভাবে দুর্বল মন মানসিকতার দিক থেকে দুর্বল তাদের অন্তর দিলটা খুব নরম দুর্বল একটুতে কান্না শুরু করে দেয় স্বামী স্ত্রী ঝগড়া করছে বুঝছেন আর স্বামী তো লাফাচ্ছে রাগে আর মহিলা কান্না করছে না ও কান্না শুরু হয়ে গেছে সারা রাত কানতে আছে এক ভাই বলছে কোন এক ভাই নতুন বিয়ে করেছে বলছে শুধু এই কথাটা যে আমি আর বিয়ে করব। সারা রাত কান্না করেছি সারা রাত কান্না করেছে তুমি আর একটা আমি থাকবো বলতে পারে না জানিস কথা যদি ওই কথাটি এই সাহস করেন না করে কাঁদনা শুরু করেছে কত দুর্বল তাহলে কিন্তু যদি মহিলা বলে যে আমি তোমার সাথে থাকবো না কোন পুরুষ কাঁদবে কাঁদবে না তাহলে সৃষ্টিগতভাবে ভাবে পুরুষ আর নারীর মাঝে অনেক পার্থক রে সৃষ্টিকর্তা রব্বুল আল্লাহ আল্লাহাক তিনি বেশি জানেন আল্লাহ আলহমান হবে আল্লাহ করে জানাজা যাওয়া কোন অসুবিধা নেই কিন্তু মহিলাদের জন্য গেলে অসুবিধা আছে আল্লাহ ভালো করে জানছে কোন মসিবতের দৃশ্য দেখলে বরদাস্ত করতে না। বড় বড় অ্যাক্সিডেন্ট দেখে আমরা পুরুষরা কোন ব্যাপার না কিন্তু একটা অ্যাক্সিডেন্ট মহিলা দেখেনি ংশামাদের মতিনিয়া তারা মহিলাদের জানাজার অনুসরণ করাকে অপছন্দনীয় বলেছেন ফাঁকাত তার থেকে হয়তো বুঝেছেন যে এটা শক্ত করে বলা হয়নি সুতরাং নয় নিষেধাজ্ঞা হারাম করার জন্য নয় এটা তার অপছন্দনীয় অপছন্দনীয় কর। এটা হচ্ছে এই তিন মজাবের অলামতের মত হানাফি মজাহাদের মত শোনেন হানাফি মজাব শুনেন অথচ ভারত বাংলাদেশ পাকিস্তানে বেরেল যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা রেজবি তারা কি মজাবে হানাফি কিনা হানাফি মজাবটা শোনেন মজার কথা হানাফি মজাবে যেগুলি আরাম তারা করে এর একটা নজির এটা শক্ত কাজ করে। আর ভারত বাংলাদেশ পাকিস্তানে কোরআন খানি করে বক্সানো কাজটি কারা করে হানাফি দেবান দেখুন কারণ হামবেলিরা মত নাই যেমাম মাসুম আমাদের যার ফলে তারা সহিদের দিকে ফিরে এসেছে আদর্শের দিকে ফিরে কাছে কোরআন খানি করে বকসানো যাইজ হলেও আমাদের কাছে জায়জ নয় কারণ কোরআন হাদিসে নবীর আদর্শে এই রকমের পুরো পায়নি সামনে স্ত্রী হ্যাঁ কাউকে বক্সাননি তিনি দুই রেখাতামাজ পড়ে বক্সে দিলাম তফ করে বক্সে দিলাম কোরআন পড়ে বক্সে দিলাম এসব কাজ নবী সব জীবনেও করেন নাই সুতরাং হামবেলিরা হানাফিদের মতো অন্ধ মোকালে নয় সাহিদের মতো অন্ধ নাই যদিও তারা এদের আর এটা হচ্ছে মানহাজ এটা হচ্ছে সহি মজহাবের আকেরাম দিনের খেদমত করেছেন কিন্তু তাদের কাছে ওই আসেনি আমারও যেমন ভুল হইতে পারে তারাও মানুষ ছিল আমরাও মানুষ যখন স্পষ্ট হয়ে গেল আপনার সামনে তখন সেগুলি ছেড়ে আসা ফরজ না ছেড়ে আসেন তাহলে আপনি আল্লাহ চলে না পার্বনি করবেন হ্যাঁ নাফি মত শোনেন সম্পর্কে আর জানা যায় যাওয়া সম্পর্কে মহিলাদের একবার বেরোলেন বাড়ির থেকে বসে আছে ফাঁকালা মায়ুজুলে যে কন্যা নবী হাসন বললেন কি ব্যাপার তোমার এখানে বসে কেন আমরা তোমরা জানাজার জন্য অপেক্ষা করিও না তোমরা সব গুণাগার বিজ্র থেকে মাুরাতজ্র মানে হচ্ছে গুনহার বোঝা ওলা তাজেরা ওখরা জানাজার উদ্দেশ্যে যাওয়া গমন করা শরী খাওয়া জানাজাই শরী হতে উদ্দেশ্য করে যাওয়া এটা হচ্ছে গনহার কাজ নেকির কাজ নয় আর এই নিষেধাজ্ঞা मेर जो हराम जियारत मकरूमाफार मजहब हम हराम बोझा गया, गया दल भारि कार तीन मजहब तो मेजरिटी सब समय ग्रांटेडी बुझा गया दल भारती कथा शुरें नोता गुण पॉइंट गुरुत्वपूर्ण अने शुद्ध हानफी मजहबी एफी मजहब के मसलाय प्रेफार कर ली करल এর চাইতে বিষয় কি কি বলতে হবে তাহলে আমাদের মহাব্বত আসলে আল্লাহ এবং রসুলের সাথে আল্লাহ এবং রসুলের কথার সাথে আল্লাহ এবং রসুলের কথার সাথে আবু হানিফার কথা মেলে গেলে আল্লাহর রাসুলে মাথার উপর চোখের উপর উঠাই নেব আবু হানিফা ছাড়া যদি শাফি মালেকের মেলে মাথার উপর যদি না মেলে কারো কথা তো যাদের কথা মিলবে না তাদের কথা ছেড়ে দেব কোনো কেন আল্লা আদব সবচেয়ে বড় হুজরাত আল্লাহ পরেও শুনবে তাদেরকে বুঝার তফিক দান করুন আমরা কোন মজাহ বিদ্বেষী নাই আমরা ভুলের বিরোধী মজাহ বিরোধী না হানফি মজাহ বিরোধী না সাফি মজাহ বিরোধী নাই মালিক হাম্বলি মজাহ বিরোধী নাই আমরা হচ্ছে ভুল বিরোধী আবু হানিফার সাথে মিললেও আলহামদুলিল্লাহ তাদের সাথে মিললেও আলহামদুলিল্লাহ মালিক আহমদের সাথে মিলল আলহামদুলিল্লাহ এক কথা আমাদের রসুল সাথে মিলত যদি এই হাদিসটিকে জয়ী বলা হয়েছে ইবনে মাজার হাদিস কিন্তু যেতে নিষেধ করা হয়েছে এছাড়া কি দলিল নাই মহিলাদের বারণ করা হয়নি কবর জারত করতে হ্যাঁ নিষেধ করা হয়েছে এই মর্মে আরো দুটি ভাষা দিয়ে একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে তিরমিজিত ইবিনিস রয়েছে আন্নাত কবর নবী কার্লাম কবর জিয়ারত কারিনী মহিলাদের উপর লানত করেছেন জায় রাত কবর তাহলে অল্প স্বল্প একবার দুবারও যদি জিয়ারত করে বছরে একবার জিয়া করলাম দু চার পাঁচ বছরে একবার বাপের কবর মায়ের কবর দেয়া স্বামীর কবর জিয়ারত করলাম জায় রাত তারপর জিয়ারত কারিনি বেশ কিছু সমর্থক হাদিস রয়েছে আর এর চাইতে শক্তিশালী হাদিস মোবাইল লাগার সেগা দিয়ে রয়েছে কবুর আল্লাহাকের লান কবর বেশি বেশি জিয়ারত করে নিজের উপর শব্দটি কিন্তু বিপরীত অর্থ সময় ধরা যায় না যেমন আমি যদি বলি যে ভাই আপনাদের মধ্যে মাসা আল্লাহ এই যে তালহা আছে মাসা খুব ভালো ছেলে এর বিপরীত অর্থ একটা যে আপনারা খারাপ মানে আপনাদেরকে খারাপ বলে দিলাম না তার হয়তো বিশেষ কোন একটা জিনিস ভালো লেগেছে সেই জন্য আমি তাকে ভালো বললাম কিন্তু হইতে পারে বেশ কিছু গুণ আপনাদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ওর মধ্যে নাই হইত পারে না পারে না তো ওই শব্দ ব্যবহার করা হয়েছে তার বৈধতা নিয়ে চলে আসবেনা কারণ আর এক হাদিসে যায় রাতের কবর বলা হয়েছে অল্প সর্ব জিয়ারত করলেও লানত রয়েছে একটি হাদিস আর হাদিসের সমর্থক সুতরাং মহিলাদের কবর জিয়ারত করলে কবর কাঁচা কবর জিয়ারত করলে লান छिन्नत डाकती महिलाए कानत हम चिंता कर तो देखी সুতরাং মহিলাদের কখনো কবর জেয়ারত করতে দেওয়া যাবে না এটা হচ্ছে সৌদি আরবের সমস্ত আলমাইকার মত কিছু আলেম রাসালাফি আলামাদের মধ্যে যেমন আলমানি সাহেব বলেছেন যে মাঝে মধ্যে কখনো হয়তো যদি এক একবার জিয়ারত করে তাহলে সেটার বৈধতা আছে ওই উম্মা আতিয়ার হাজি আলাম আমাদেরকে শক্ত করে বলা হয়নি তারপরে বলেছেন তিনি বিরোধী অর্থ নিয়ে বলছেন তাহলে যদি মাঝে মধ্যে একবার বছর একবার কখনো যদি একবার চলে করে নাই। কবর যেখানে শির্কের আড্ডা সেখানে নয় কবর জিয়া যদি করে নাই বাপের কবর আসামির কবর তাহলে জায়েজ কিছু আলমা বলেছেন কিন্তু সৌদি আরবের আলমা ইবনে বা আজিমুল আসামি সকল আলমাইখরা বলছেন না জায়েজ নাই এরকম জিয়ারত জাহেজ নাই জানাজার বিষয়টি যখন আসলো মহিলারা জানাজা উদ্দেশ্য করে যেতে পারবে না আমার আলোচনা তো সবসময় উদ্দেশ্য করে যেতে পারবে না কিন্তু গিয়েছে মসজিদে নসজিদে হারামে নামাজ পড়ার জন্য অথবা যে কোনো মসজিদে যে মসজিদ এখানে দামামে জানা যায় গিয়েছে মহিলা হ্যাঁ মা নামাজ পড়ার জন্য এসব নামাজ পড়ার জন্য বা আশর জোহরে নামাজ পড়ার জন্য গেছে আর জানাজা শুরু হয়ে গেল তো পুরুষদের তাবেহে পুরুষদের জামাতে মহিলারা যদি জানাজা পড়ে তাতে কোনো অসুবিধা নেই তাতে কোনো অসুবিধা নেই কারণ জানাজাকে উদ্দেশ্য দিচ্ছেন হাজির হয়ে গেলে কোনো অসুবিধা নেই এতে কোন দিমত নেই আবার এতে কলমের কোন ইফ নেই যে উদ্দেশ্য করে যায়নি জানাজা সামনে হাজির হয়ে গিয়েছে নামাজ পড়তে অথবা মসজিদে আছে কোন কাজে জানাজা হচ্ছে সেটা আলাদা কথা ভাস্যকরছেন যে অধিক সতর্কতা যখন হারাম করার উদ্দেশ্যে হয়েছে অর্থাৎ মহিলাদের জানাজা অনুসরণ করা জিয়ারত করা জানাজাই হাজির হওয়া হয় সমস্ত কিছু হারামাজ বলছেন এজার আই তুমুল জানাজা তোমরা যখন জানাজা দেখবে যে জানাজা আসছে নিয়ে লোকেরা ফাকুম তখন দাঁড়িয়ে যাও জানাজা দেখলে দাঁড়িয়ে যাও জানাজা মানে লাশ হ্যাঁ মৃতদেহ জানাজা পড়লে যাও হাদিসে বলা হয়নি যে মুসলিম অমুসলিম তাহলে অমুসলিমদের যদি মৃত দেহ হয় তখন কি করবেন এই মর্মেও হাদিস রয়েছে কিছু হাদিস এমন কাজে না মৌতের একটা আহ অবস্থা রয়েছে সুতরাং মৃত্যু দেখলে বা লাশ দেখলে তোমরা দাঁড়িয়ে যা পরস্পর বিরোধী রয়েছে ইনশাআল্লাহ ফালাইয়া জালিস আর কেউ যদি জানাজার অনসরণ করে মানে জানাজা আমি যাবো জানা নামাজ পড়বো দাফন করবো ফালাইয়া জল অতক্ষণ বসবে না হাতা তুদা যতক্ষণ পর্যন্ত মাইয় না রাখা হয় নিয়ে যাচ্ছে আর সাথে সাথে প্রমাণ করে যে জানাজার জন্য দাঁড়ানো আবশ্যক যদি জানাজা আপনার পাঁচ দিয়ে অতিক্রম করে কেন এই জামাল আমরিল মোট হ্যাঁ মৃত্যুর বিষয়টির যে একটা মানুষের উপর যে রয়েছে ওর একটা যে বিশেষ একটা অবভয়ঙ্কার অবস্থা রয়েছে যার ফলে মৃত দেহ দেখে দাঁড়িয়ে যাওয়া এই জন্য ঘাবড়ার অবস্থা মথের মধ্যে একটা আহ ভীতি রয়েছে ফেজার আয়তম জানাজা সুতরাং যখন জানাজাকে দেখবে ফাঁকো মো তখন দাঁড়িয়ে যা মতে মথের অবস্থায় বা মৃতদেহ এটি একটা ভয় রয়েছে এটা বাস্তব প্রমাণ এটা জীবিত মানুষের সাথে রাত কাটানোর কোন ব্যাপার নাই কিন্তু একটা মৃত লাশকে নিয়ে যদি আপনাকে বলা হয় সারা রাত আপনাকে একাই থাকতে হবে ঘরে অধিকাংশ লোক পারবেন না পারবেন স্বামীকে যদি বলা হয় যে তোর স্ত্রীর সাথে দেহ মারা গেছে সারা রাত থাকতে হবে তোকে ঘরে যে স্ত্রী ছেড়ে এক রাত থাকতে পারেন না পারবেন মহিলাকে যদি বলা হয় তোর স্বামী মারা গেছে তোকে থাকতে হবে রাতে একাই থাকতে হবে কেউ ঘরে আসবে কি অবস্থা বলেন বলা হচ্ছে যে জানাজা যাচ্ছে ওর সাথে ফেরিস্তা মালাইক আছেন ওদের তাজিমে দাঁড়িয়ে যাওয়া এই বিষয়টি বাহ্যিক যদি নবিস্লাম হুকুম করেছেন হুকুম করলেই যদি ও হয়ে যায় ঢালাহারে ধরে তাহলে কিন্তু লাশ রাখা পর্যন্ত বা খাট রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকা মুস্তাহাব এই মর্মে বেশ কিছু আদিস সহিদ রয়েছে এর বিপরীত হাদিস রয়েছে আবু দাউদ কোন হুকুমকে নামে কোনো হুকুমকে মুস্তাহবে নিয়ে আসার একটা দলিল অনেক সময় হয়তো দাঁড়িয়ে থাকা মুশকিল এখনো আসছে না লাশ আসছে না নজরে আসছে না কখন আসে না আসে বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ গেছে জানাজা গেছে আপনার গেছে না হ্যাঁ দাঁড়িয়ে থাকবে এইসব ক্ষেত্রে বর্ণিত রয়েছে আমরা রসুর উল্লাহামের সাথে জানা যায় বেরিয়ে গেলাম কাবরী আমরা কবর কাছে পৌঁছে গেলাম ওয়ালামিউল হাদে এখনো কবর খনন করা হয়নি হ্যাঁ এখনো করা হয়নি কতক্ষণ পরস্পর বিরোধী হাদিস থেকে আমরা জানতে পারলাম যে জানাজা আর সাথে যদি আপনি জানাজার অনুসরণ করেন পাঁচ দশ মিনিটের মধ্যে জানাজা পৌঁছে যাবে তাহলে জানিয়ে থাকেন একটু আর যদি দেখেন কখন আসে তাহলে বসে যাওয়া রয়েছে। দাঁড়িয়ে থাকা মুস্তাহাবেন এটা অনেক আরো মুস্তাহাব বলাই ভালো কিন্তু চার এমামের মত হচ্ছে যে জানাজার জন্য দাঁড়ানো মোস্তাহাবের বিষয়টি আগের বিষয় ছিল এটা মানসুখ হয়ে গেছে ও তারা বলছে ইন্নাল কেয়ামা মানসুখুন কারণ বিল জুলুস। এতে অতিরিক্ত আরও রয়েছে কি রসুরুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন জানাজার জন্য দাঁড়াবার জানাজার জন্য দাঁড়াবার জানাজা দেখলে দাঁড়িয়ে যাও তারপরে বসে থেকে খবর বসে গেছেন জানা জানাজা অতিক্রম করছে আপনার পাশ দিয়ে কেউ যদি দাঁড়িয়ে যায় তাহলে আমি কোন আপত্তি করি না কোনো দোষ মনে করি নে বসেও থাকে তাহলে কোনো অসুবিধা তাহলে এই মতটি হচ্ছে কি মোস্তাহ পছন্দনীয় মত হচ্ছে জানাজা দেখলে দাঁড়ানো সম্পর্কে তকিউদ্দিন এমন আলহ লি তিনি মুস্তাহাব বলেছেন মুস্তাহাবতটিকে পছন্দ করেছেন তাহলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক মজাবপন্থীদের কাছে হ্যাঁ কারণ এলার্জি আছে কি বলবেন এমন যে বলছেন সত্ত্বেও সাফি মজাহের অন্য মজাব সব মজাবের বিরুদ্ধে করে যে না দাঁড়ানো মুস্তাহাব তাহলে বোঝা গেলো যে আহিম্মাই কেরাম যেখানে তাদের কাছে হক স্পষ্ট হয়ে গেছে যে না চার এম বললেও এর বিপরীতটাই বেশি ভালো বেশি সেটা হচ্ছে যখন কবরে রাখবেন তো কোন দিক থেকে কবরে নিয়ে গিয়ে রাখবেন মাথার দিক থেকে পায়ের দিক থেকে নাকিবলার দিক থেকে ডান দিক থেকে নবাম দিক থেকে চারটা দিক আছে আবু ইসহাক বর্ণনা করছেন তবে পায়ের দিক থেকে কবরের পায়ের দিক থেকে মানে কবরের মাইয় যখন রাখা মাইয়াতের পা যেদিকে থাকবে সেই দিক থেকে মাইয়াতের পায়ের দিক থেকে মাইয় কবরে রাখলেন অর্থাৎ বাইরে থেকে নিয়ে আসতে হবে মাথাটাকে তারপরে নিয়ে এসে ওই দিক থেকে তখন মাথার দিকে করতে নিয়ে এখানে পশ্চিম উত্তর দক্ষিণ দাফন হচ্ছে ভারত না এখানকার দামাম আমাদের রুটটা কিন্তু বাংলাদেশ ভারতের সাথে ঠিক আছে দামামের পূর্ব দিকে আমরাও আছি এখানে কার কবর কেমন হবে এই রকম কবর হারিস আহ বলছেন যে ওয়াকালা আর বললেন হাজ আমিনা সুননা এটি হচ্ছে সুন্নত অন্তর্ভুক্ত হাফিজ হাজার ও বলেছেন যে এর বর্ণনা সবগুলি নির্ভরযোগ্য এই ক্ষেত্রে অলমাদের এখতে লাভ তাহলে হাদিসের মাসলাতো জেনে নিলাম হাদিস থেকে প্রমাণ হলো যে পায়ের দিক থেকে নিয়ে আসতে হবে মাইয়ের পায়ের দিক থেকে নিয়ে আসতে হবে মাথাটাকে তারপরে ধীরে ধীরে মাথার দিকে নিয়ে যেতে হবে বলছেন সম্পর্কে আলা যেকোনো ভাবে যদি মাইয়ের কবরে রেখে দেয় যথেষ্ট তাহলে কেউ যদি পূর্ব দিক থেকে নিয়ে এসেও রেখে দেয় পশ্চিম দিক থেকেও রেখে দেয় মাথার দিক থেকে রেখে দেয় কেউ পায়ের দিক থেকে রেখে দেয় সবগুলি জায়েজ জাহেজে তো নদী মাত্র এই ক্ষেত্রে এজমা রয়েছে ওয়ালুফি আফজাল আর উত্তম যে কোনটা এই সম্পর্কে বাস্তবে মনে আছে না সব লেগেছেন বাংলাদেশে কিরকম দেখেছেন কোন দিক থেকে নিয়ে আসে কেবলার দিক থেকে নিয়ে আসে মার্শাল্লাহ কারণ হানাফি মজাব হচ্ছে ফলো করা হয় আহ কোন দিক থেকে করে কারো মনে আছে আসে মার্শাল এটা একটা মত মাথাকে কবরের দিকে নিয়ে হবে কবরে দাখিল করতে হবে মিন কেবালে মাকানের তার পায়ের দিক থেকে মানে পায়ের দিক থেকে মাথাটাকে প্রথম ঢুকাইতে হবে পায়ের দিক থেকে নিয়েছে অর্থাৎ আমরা যারা পূর্ব দিকে আসি দক্ষিণ দিক থেকে এসে মাথাটাকে প্রথম দিকে নিয়ে আসতে হবে পুরো কবরে নিয়ে যেতে হবে। সুম্মা ইউসাল বেরিফ কিন তারপরে ধীরে ধীরে টানতে হবে নম্রতার সাথে ধীরে টানতে টানতে নিয়ে গিয়ে আসল জায়গায় আহ রেখে দেব দলিল এ হাদিস আবু দাউদ্ হাদিস আর একটি এর বিপরীত এমাম শাহির অনেক মাসলায় দুটি মত রয়েছে তিনি এরাকে প্রথম দীর্ঘকাল কাটিয়েছেন তারপরে যখন ইরাক থেকে মেসরে তিনি হিজরত করে গেলেন মেসরে গিয়ে অনেক হাদিস পেলেন যেগুলি এরাকে পাননি তখন অনেকগুলি ফতুয়া যে দিয়েছিলেন তিনি সেই ফতুয়াগুলি থেকে প্রত্যাহার করেছেন রুজ করেছেন এটা উচিত হবে না পুরানো কথা যদি বলে থাকি ভুল বলতে পারি কালকে যেটা ঠিক বলেছিলাম আজকে সেটা ভুল হইতে পারে এটা আমার কথা না মাহমুদ বলছেন এই আমার তকলিদ করিও না আমার অন্ধ অনশন করিও না এরকম অনেক বনিত আমার মতটি সম্পর্কে তোমরা চিন্তা করে দেখিও কিতাব আসন্না করার অনুকূল হইলে সেটা নিয়ম কিতাব আসন্ন করনার যদি অনুকূলে না হয় বিপরীত হয় তাহলে দিও এগুলো আমি মাইকিরামদের কথা শাফির একটি বিপরীত মত রয়েছে যারা পূর্ব দিকে উত্তর দিক থেকে নিয়ে আবু হানিফা ইমাম আবু হানিফা রাহেমা তার মত হচ্ছে আন্সাল্লো মিন কেবালিল কেবলাতে মত কেবলার দিক থেকে আড়াড়ি ভাবে তাকে ডুবাইতে হবে কারণ এটা হচ্ছে দলিল পাচ্ছি না আচ্ছা দলিল কেবলার দিকটা ভালো যুক্তি আছে কেবুলার দিক ভালো সুতরাং কেবলার দিক থেকে রাখি এই যুক্তি বেশ করে দিতে পারি বাবারিফার পক্ষে অল্লা আলম তিনি কি যুক্তি বেশ করেছেন দলিলাম জানিনা কিন্তু যারা বলেছেন যে পায়ের দিক থেকে নিয়ে আসতে হবে মাথাটাকে আর প্রথম মাথাটাকে ঢোকা ঢোকাতে হবে ধীরে ধীরে তখন নিয়ে যেতে হবে পায়ের দিক থেকে আসতে হবে কবরের যেদিকে পা থাকে ওই দিক থেকে এর পিছনে আবু দাওয়াদের হাদিস দলিল রয়েছে সুতরাং আমাদেরকে দলিলের সাথে চলতে হবে এটাই হচ্ছে উত্তম যেটা হচ্ছে হানা বেলাদের মত আর সেটি হচ্ছে সাফির একটি উক্তি এবং সওয়াফেদের মত আর কারো মত হোক আর না হোক এই মর্মে যেহেতু আমাদের কাছে হাদিস রয়েছে আর হাদিসটি সহি সুতরাং এর উপরে আমল করা হচ্ছে শ্রেয় তবে সবটাই জায়জ অল্লাহ আল্লাহ মুহম্মদাহ আলী ওয়াসবি বলেন জানাজা সম্পর্কে যদি কোনো মসলা মাসেল কারো জিজ্ঞাসা করার থাকে অথবা কোনো কিছু সংযোজন করার থাকে জিজ্ঞাসা জরি অনেক সময় অ্যাড করা হইতে পারে যে কোনো কথা বলা প্রয়োজন ছিল এই বিষয়ের সাথে সম্পৃক্ত যা বলিনি আসবে বিষয়টি হয়তো রাখার সময় যখন রাখবেন তখন কেবলামুখী করে রাখবেন এইভাবে আমরা কেবলামুখী হয়ে কাত করে পুরো বডিটাকে শুধু মাথাটাকে মুখটাকে ফিরিয়ে দেয় যে আমাদের দেশে মুখটাকে শুধু ফিরায় বডিটা চিঠে শুয়ে থাকে বডি চিঠে আছে মুখটাকে কেবলা দিয়ে করে এটা ঠিক নয় এটা আর পেছন দিকে সামনে আলোচনাগুলি আছে তো পিছন দিকে সাপোর্ট দিতে হবে কোনো ইট বা কিছু দিয়ে দেন যাতে করে আবার চিত না হয়ে যায় এটা ওই আপনি ঢেলা নোর কথা বলছেন আর আসলে ওরা বলেছে যে ওই যে তিনবার দেবেন হ্যাঁ তিনবার যে মাটি দেবেন তো থাকে অনেকে এই মর্মে একটি হাদিস আছে অত্যন্ত জৈব দুর্বল আসবে সামনে সামনে আলোচনাটা আসবে এর পরের হাদিসটা আছে কবরে রাখার সময় আলা মিল্লাতে রসুলিল্লা বলবেন আর এমন কোন দোয়া নেই আর তারপরে মাটি আল্লাহ আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি যুক্তিসঙ্গত নাই আল্লাহ বলছেন অফিহা নই দেখ আর তাতেই তোমাকে আমরা আল্লাহ বলছেন আমি ফিরিয়ে দেবো আপনি বলছেন আমি ফিরিয়ে দেবো বল না নখরে তোমাকে বের করবো পড়া মাটি দেওয়ার সময় এটি হচ্ছে বিদাত সে ঢিলা দেন আর মাটি দেন এ আয়াতগুলি পড়া বিদাত সন্দুক দুই রকম কবর কবর দুই ভাবি আসবে আরবি শাকি সাহায্যের কবর বগলি কবর লাহাদ হয়েছে এবং লাহাদ টাই পছন্দ করেছে আল্লাহুলা অাকাই শাক নাহদিন্দুক বক্স কবর করে আর আমাদের জন্য শ্রেয় হচ্ছে লাহাদ সুতরাং আমি কবর দেখেছি পঁচিশ বছর সৌদি আরবে সবগুলি এখানে লাহাদ হয় শক্ত মাটির লাহাদ হওয়াটা কোনো ব্যাপার নাই এখানে কিন্তু আমাদের দেশের মসিন মাটি তারপরে আমাদের দেশে বেলে মাটি ওই মাটি দিতে লাহাদ করা হয় মানে কাঁধ করে তাহলে ধসে পড়বে যারা বসবাস করেন তারা তো করতে পারেন বর্ষাকালে করা যাবে না ওই সব বর্ষাকাল আমাদের দেশে বর্ষা বৃষ্টি বেশি যার ফলে প্রচলন হয়েছে আমাদের দেশে সন্দুক কবর এর লহাত বগুলি খবর না আমাদের মানুষ বগলি কবরটা বেশি উত্তম কান্ন বিশ্বাস নাম কবর হয়েছে আর সাহাবাহিক কবর এরকম হয়তো তবে যা রয়েছে সন্ধু কবর শাক্লা সংক্রান্ত কত বিদাত বিদাতের শেষ নেই বিধাতের শেষ নেই বহু বিদাত কেন প্রথম যে কোদল মারলেন মাটি ঘন করলেন ওটাকে আলাদা করে রেখে দিল ওই মাটি কোনো বৈশিষ্ট্য আছে লাশ রাখার পরে প্রথমে মাটিটা দেয় আর মিনা খালাক বলে আমাদের যেগুলো নিচু এলাকা সেসব এলাকায় যদি কবরস্থান আমরা বানাই আম গোরস্থান যেটা তাহলে তো মুশকিল এই দেখা যায় যে ওই সব গরস্থানে পানি উঠে যায় তখন উঁচা জায়গায় কোনো খুঁজে করে মাটি দেয় তো ওই ক্ষেত্রে হয়তো আমাদের কাছে বৈধতার ফতুয়ার নেওয়া যেতে পারে বক্সে করে তখন মাটিতে দাফন করলো কিন্তু খনন করতে হবে এতটা যাতে নিরাপদ থাকে থাকে থেকে না তো গর্ত করতে হবে গর্ত কতটা করতে হবে এরকম শরীরটা নির্ধারিত বানাদারা কিছু নাই যে এতটাই গর্ত হইতে হবে কিন্তু এতটা অবশ্যই হইতে হবে যাতে মরাদেহটি নিরাপদ থাকে জীবজন্তুর খাওয়া থেকে নদী নদীতে ভাসিয়ে দেয় না না না কেনার সময় বন্যার সময় যখন বন্যা চলে আসবো আমি ফতোয়া যারা বেশি ফতোয়া দেওয়া সাহসী তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে কারণ ফতোয়া দেওয়া মানে জাহান নামের ঝুঁকি নেওয়া বললো খুব ভয় লাগে আমার ফতোয়া না দেওয়া অনেক ভালো এর সুরেখা থাকলে আবার অন্য জায়গায় দফন করতে হবে যাবে রাজিয়াল বাবা ওহদের শহীদ হয়েছিলেন আর তারপরে এমন বন্যা এসেছিল যে নবিসাম সাহিব ওহদুর যোদ্ধ হল তৃতীয় হেজরিতে আর নবী আসসালাম জমানাতে এই ঘটনা ঘটে গেল বন্যা এসে পা বেরিয়ে আসলো আর শহীদের উল্লাহ আসলো ওইরকম অবস্থা আছে খাইনি মাটিতে আমার বাপের পাচ্ছে যে আসবে। আমরা নিজের স্বার্থে জায়গাটার দাম বেড়ে গেছে ভিটে মাটিতে কবর দিয়ে দিয়েছে আমার বাপকে দাদাকে এখন এটা উঠিয়ে একে উঠিয়ে দিলে একটা রুম আমার হয়ে যাবে ইত্যাদি অথবা এখানে একটা রাস্তা হয়ে যাবে এখানে একটা মসজিদ হয়ে যাবে এইসব চলবে স্বার্থে কবর কবর পেশাব করবে পায়খানা করবে ওর উপরে দৌড়াবে বাচ্চারা সবগুলি হারাম না কাজ না যায় কবর উপর দিয়ে হাঁটা চলা ফিরা করা এটাই যাইজ নাই তাহলে যদি পেশাব করে বাচ্চারা পেশাব করে অবশ্য বাচ্চারা কি জানে পেশাব করে জেনে শুনে নিজে থেকে গরু যে চড়ে না সেটা আলাদা কত আর আপনি গরু বেঁধে আসবেন কবর কি গাছ রোপন করা যাবে না এমনিতে যে গাছ জন্মে যাচ্ছে সেটা ঠিক আছে কেন গাছ রোপণ করবেন গাছ রোপন করা যাবে না এটাও আজি এই ক্ষেত্রে গাছ রোপন করা যাবে না সাজানো যাবেনা ভালো ভালো কিছু গাছ লাগিয়ে দিয়ে দেখতে একটা ইট রেখে হ্যাঁ চিহ্ন করে রাখা যে এটা আমার আব্বার কবর এটা আমার মায়ের কবর কিছুদিন চেনবো যাইজ আছে নবী সাল মাজনকে দাফন করে বললেন যে আমার এই ভাই এর কবরটাকে জানবো সেজন্য একটা পাথর আমি তার মাথার কাছে যদি কবর দাফন করা হয় তো হতে পারে যে অনেক অন্ধভক্তরা আছে তাদের আকি দেয় যখন দুর্বলতা আসবে আজকে কিছু তহির শিখেছে যার কাছ থেকে তহির শিখেছে তারই পূজা হতে পারে শয়তন পূজা করিয়ে দিতে পারে কারণ অতিভক্তি ধর্মের নাম অতিভক্তি হচ্ছে সিরকের লক্ষণ কারো জন আমার আপনার কারো জনপ্রেড লাগিয়ে রাখবেন যে অমুক সাহেবের কবর জমি জায়গায় জানে শুনে করবেন না কিন্তু যখন অজানা হয়ে গেছে কোনো চিহ্ন নাই জানা নাই কোন অসুবিধা অনেক লোক জন্য সকলকে তিনবার করে মাটি দিতে হবে জরুরি নয় এটা ভালো একটা একটা হক মাইয়ের হক আদায় একটা দোয়া করা এবং দাফন করার পরেও দোয়া করা ইসতে মাই সম্মিলিত না একা একা আল্লাহ তুমি করে দাও আর যদি কেউ পারে যে অল্প কিছু লোক আপন যারা অত্যন্ত অন্তর থেকে ভালোবাসে এখলাসের সাথে করতে পারবে দীর্ঘক্ষণ কবরের কাছে দাঁড়িয়ে থেকে যদি দোয়া করে এটাও জায়েজ রয়েছে এসব অনেক কিছু বিষয় রয়েছে এগুলি জাহাজ রয়েছে এই সুন্দর দাফন করে সব টান দাফন করার পরে দাফন করার পরে দীর্ঘক্ষণ কবর কাছে দাঁড়িয়ে থেকে দোয়া করায় ক্লাসের সাথে বিশেষ করে আপনজন ছেলেরা দোয়া করছে অথবা বাপ ভাই বেড়া দোয়া করছে যারা অন্তর থেকে ভালোবাসে এই লোকেরা যারা ক্লাসের সাথে দোয়া করবে দোয়া করছে দাঁড়িয়ে থাকে এগুলি আছে শরীয়তে এগুলি সুন্দর তরিকা কিন্তু সন্নদগুলি উঠে গেছে আর বিদাত দখল করেছে আপনি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন না কোনো অসুবিধা নেই দাফন করার পরে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ মর্মে হাদিস রয়েছে তুই বেচারাই ইবনে তেমে কি করবে যদি সামদেশের সিরিয়ার বিদাতিরা করে তো ওটাই তো বললাম এটা ইসলামের দলিল নয় বুঝা গেছে আর জানেন যে সিরিয়াতে অনেক সিরক বিদাত আছে সিরিয়া মিশরে এ রাখে প্রচুর শিল্পী দাদা